একজন ভাই জানতে আমাদের আকিদা মতে রসল সালে কাল করেছেন দুনিয়া থেকে আর দাপন করার সাথে সশরীরে রোজা শরীরে জীবিত আছেন আর আপনারা লাভাবিরা বলেন রসল রোজা শরীফে মিত নাজ এখানে যে কথাটি বলা হয়েছে যে প্রথম কথা হলো লাঝাবি বলে গালি দেওয়া হয়েছে আমরা কি কখনো দাবি করছি লাঝাবি বলছেন আমাদের কাদিয়ানিরা কাদিয়ানি রা নামাজ একশো ভাগ হানাপি মাঝাব অনুসারী আচ্ছা তারপরে আমাদের দেশের বাড়ির একটা ভাইকে যদি আমরা দেখি হানাপি মাজাবর মত নামাজ পড়তেছে তাকে যদি আমি বলে তুমি শিয়া কারণ শিয়ার হতো নামাজ পড়ে তাকে যদি বলে তুমি কাদিয়ানি কারণ কাদিয়ানির নামাজত তোমার নামাজ মিলে গেছে তাকে যদি বলে তুমি আলহ আদিস তুমি আমি তো দাবি করিনি আমি আহিস আমি দাবি করিনি আমি লামাজ হাবি আপনি আমাকে বলতেছেন এটা গুণা হবে না একজন মানুষকে অপমান করে কোন কথা বলা কবিরা গুনা একজন মুসলিমের মানসম্মান আর একজন মুসলিমের কাছে আর যাকে লাগিনি মানতেছেন চারটা আপনার থেকে চার গুণ বেশি মাঝাবি আপনি একটা পালন করি মাঝাবি সেজে গেছেন আর একজন চারটা পালন করে তিনি লাঝাবি আমি আর আপনি তো আকিদার ক্ষেত্রে একই মাজাবসাই তা আপনি আমাকে গালি দিয়ে লাঝাবি বলবেন কেন তাহলে আপনিও লাভে আহলুস জামাতের আকিদার মানলে যদি লাভাবি হয় তা আমিদের লাউ হবে এই জন্য প্রশ্নটাই বেয়াদ বেয়াদ প্রশ্নের উত্তর না দেওয়াটাই ভালো স্বামী যদি জান্নাতি হয় আর স্ত্রী যদি জাহান্নামী হয় তবে স্ত্রী যদি জান্নাতি হয় আর স্বামী যদি জাহান্নামি হয় তো স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে জান্নাতে অথবা স্ত্রীর ইচ্ছা করলে স্বামী জান্নতে আনতে পারবে কিনা এটা তো অসম্ভব জিনিস একজন আরেকজনকে জাননাতে আনে কিভাবে একজন আরেকজন হে ফাতেমা তোমার নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ কেমন আমি তোমাদের জন্য কিছুই করার মালিক নই তুমি চেষ্টা করতে হবে জাহান্ন থেকে তার মেয়েকে বলতেছেন এই কথা সেখানে তো অন্য মানুষের প্রশ্নই না আচ্ছা ইচ্ছা করলে তাকে জান্নাতে নিতে পারবে নিজে চাষ আগে নিতে না এই জন্য স্বামী কখনো স্ত্রীকে বা স্ত্রী কখনো স্বামীকে জাননাতে নিতে পারবেন না সর্বশেষ যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে যে গিবত কোন কোন ক্ষেত্রে বৈধ কিছু ক্ষেত্রে বৈধ সেই বিষয়গুলো গিব নাজনাম বলছেন যে এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যেমন ধরেন একটা লোক আপনাকে জিজ্ঞাসা করলে যে ভাই এই বাড়ির মেয়েটা আমরা বিয়ে করাতে চাচ্ছি তো মেয়েটা সম্পর্কে আপনি কি জানেন এখন মেয়েটার মধ্যে এমন একটা সমস্যা আছে যে আপনাকে তারা আমার মনে করেন আপনি দেখছেন যে দিয়ে করলে তাদের বড় ধরনের ক্ষতি হইতে পারে সমস্যা হতে পারে তাহলে আপনি ইঙ্গিতে যেভাবে বুঝে যায় এরকম ইঙ্গিতে বলা দেওয়া যায় যেমন নবিসুল এক সাহায্যে জিজ্ঞাসা করলেন তুমি কি বিয়ে করত বললেন পাত্রে দেখছ বলছে না দেখিনি কথা ডাইরেক্ট বলেন নাই আনসারদের মেয়েদের চোখে কিছু সমস্যা থাকে তারা চোখটা ভালো করে দেখে নিও ওই মেয়ের চোখে সমস্যা আছে এখানে ওই মেয়ের কথা কিন্তু কিছু বলে এটা কিন্তু কি বোত এইরকম বড় ধরনের কোন ক্ষতির সম্মুখীন হতে পারে আপনি যদি কথাটা না বলে দেন তাহলে এই ক্ষেত্রে যাই আবার এমন পরিস্থিতি হতে পারে যে গীবত না করলে সমাজের মানুষ ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে মানে এটা তারা তার ইমান নষ্ট হয়ে যেতে পারে আকিদা নষ্ট হয়ে যেতে পারে তার মানে বড় ধরনের ক্ষতি হতে পারে তখন সেই ক্ষেত্রে তাকে ওই ওর পিছনে বলে দেওয়া যায় অথবা এমন ধরনের ব্যক্তি হয় যে ব্যক্তির ফেতনায় হাজার হাজার মানুষ আক্রান্ত এই ফেতনার কথা যদি আপনি না বলেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে করে ফেলতে ইমেনা খেতে নষ্ট করে ফেলতেছে আপনারা যদি বলেন যে না দাঁত জালের বিবাদ করা যাবে না তাহলে তো মানুষ আরো দাঁত জালে বুঝবে না দাঁত জালের আপনি এখানে সতর্ক করতে হবে মানুষকে এই জাতীয় ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যে বাড়ি যেটা জানতে চাইছেন তাহলে যান না এরকম একটা আদেশ আমাদের সমাজে খুব প্রচলিত আসলে সলাত তো জাননাতে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় এই ব্যাপারে কোন সন্দেহে যেতে হলে এই বাক্যে এইরকম হাদিস বর্ণনা করেন নাই এটা কোনো এক বুজুর্গ কোন এক ব্যক্তি হয়তো সলাতের গুরুত্ব দিতে গিয়ে বলছিলেন তো দেখা যায় জাল হাদিস এইভাবে তৈরি হয় একজন বুজুর্গ একজন আলম বলছেন উনি হাদিস গুরুত্ব দিতে গিয়ে বলছেন শ্রোতারা মনে করছে এবারে একজনের থেকে দুজন দুজনের থেকে পাঁচজন শুনছে শুনতে শুনতে এটা হাদিস এই শত শত হাদিস সমাজে প্রচলন হয়ে গেছে যেগুলো হাদিসের কিতাবে অনেক এইগুলো এইভাবে প্রচলন হয় আল্লাহ আমাদের সবাইকে বাড়ি যে বিষয়টি জানাতে চেয়েছেন এটি দান পাত সম্পর্কে জানতে চেয়েছেন আপনি কেয়া মাত্র লক্ষণের উপরে অনেকগুলো কিতাব আছে বিশেষ করে আমাদের ডক্টর আপনার ইসলামী আকিদা ইসলামী যে বইটি এবং আল ফেফুল আল ফেফুল আকবর এটার অনুবাদ করেছেন তো ওই অনুবাদ দেখলে সেখানে দাদ সম্পর্কে তারপরে ইয়াজুজ মাহাদ সম্পর্কে কেউ আমাদের যতগুলো বড় বড় লক্ষণ আছে এগুলো বিস্তারিত বিবরণ দেওয়া আছে সেখান থেকে দেখে নিলে ইনশাল্লাহ